আলহামদুলিল্লাহ ওসাল্লাম আল সৈজ মোহাম্মদ ও আল্লাহ ওয়া সাহাবি ওসালাম কুশিকরা ইব্রাহিম সাথে তর্কে হেরে গেল সালামের অকট্য যুক্তির সামনে তারা পরাজয় বরণ করতে বাধ্য হল কিন্তু যখনই কুফ্বাররা মুসলিমদের সাথে যুক্তিতে পরাজিত হয় তারা সেটাকে কখনো স্বীকার করতে চায় না বরং যুক্তিতে না পেরে তারা শক্তিতে বিজয়ী হতে চায়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 পরাজয়ের স্বীকারোক্তি যখন কাফিররা বলল তাকে পুরিয়ে ফেল এর মাধ্যমে তাদের আদর্শগত পরাজয় স্পষ্ট হয়ে গেল তারা স্বীকার করে নিল ইব্রাহিম আলামের সাথে বাদানুবাদে তর্কযুদ্ধে তারা পরাজিত হয়েছে এবং তারা হার মানল চাপসি এসেছে তারা দিনের পর দিন একটি বিশাল গর্ত করে তাতে বড় বড় কাঠের গুড়ি এনে একত্রিত করল জমা করল এবং সেখানে আগুন ধরিয়ে দিল আগুন ভয়াবহ আকার ধারণ করল আগুনের শিখা এতটাই উঁচুতে উঠে গিয়েছিল এমন কি যদি সেই আগুনের কুণ্ডলীর উপর দিয়ে কোনো পাখি বলে চেষ্টা করত সেই পাখি ছাই হয়ে হতো। আগুনের ছিল এতটাই ব্যাপক এমন কি সেই আগুনের কুণ্ডলীর কাছে যাওয়া সম্ভব ছিল না ফলে ইব্রাহিম আলাহ ইসলামকে সেই আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করার জন্য তারা একটি বড়সড় গুলতির সাহায্য নিল যার নাম হচ্ছে মানজানিক মানজানিক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 সৃষ্টি করেছেন এবং আগুনের জন্য এই নিয়মকে ঠিক করে দিয়েছেন আগুন সবকিছুকে প্রত্যেকটি সৃষ্টিকে একটি নির্দিষ্ট নিয়মের অধীন করে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিগুলোর জন্য সেই নিয়ম মানা বাধ্যতামূলক কিন্তু যিনি আল্লাহ সুহামতাল্লাহ এই নিয়মগুলোকে সৃষ্টি করেছেন তিনি সেই নিয়ম মানার মুখাপেক্ষী নন সুতরাং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 ইব্রাহিম আল্লাহ সাল্লাম পরবর্তীতে বলেছেন আমার জীবনের সবচেয়ে আরামদায়ক মুহূর্তটি ছিল সেই আগুনে বসে থাকার মুহূর্তটি সেটাই ছিল তার জীবনের সবচেয়ে প্রশান্তিদায়ক সময় যখন আল্লাহ সুহামতা আগুনকে হুকুম করেছিলেন কু ইবান আলাহ ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং নিরাপদ হয়ে যাও আল্লাহ তার প্রিয় বান্ধাদের জন্য যে কোন কিছুকে পরিবর্তন করে দিতে পারেন আল্লাহ ইউসেবামের জন্য সূর্যকে আকাশে স্থির করে দিয়েছিলেন দ্বিখণ্ডিত ইসা আল্লাহ সমস্ত রোগকে এভাবে দিতে দেখতে পাই চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন আল্লাহ মোহাম্মদামের জন্য এবং আল্লাহ সুহামতাল্লাহ আগুনকে ইব্রাহিম আল্লাহি জন্য শীতল এবং প্রশান্তি বানিয়ে দিয়েছেন আল্লাহ তার প্রিয় মুমিন বান্দাদের জন্য যা ইচ্ছা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 বিজয় অর্জন করতে পারব না নিরাপত্তা লাভ করতে পারব না আমাদের একমাত্র প্রয়োজন আল্লাহ সুহানকে ইব্রাহিম আল্লাহ সাল্লাম যখন সেই আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন ভয়ঙ্কর সেই আগুনের কুণ্ডলিতে নিক্ষিপ্ত হয়ে ইব্রাহিম আলাহ্লাম কি দোয়া করেছিলেন ইব্রাহিম আল্লাহ দোয়া করেছিলেন হাসবুল আল্লাহ ওয়ানিম আল ওয়াকিল অর্থাৎ আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি উত্তম কার্য সম্পাদনকারী ইব্রাহিম আসসালাম বলছেন আমার আর কারও সাহায্যের দরকার নেই একমাত্র আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম কার্য সম্পাদনকারী তিনি সমস্ত বিষয়ের শ্রেষ্ঠ কার্য নির্বাহকিত সাইজমা তিনি বর্ণনা করেছেন হাসবুল আল্লাহ ওয়ানিম ওয়াকিল কথাটি বলেছিলেন ইব্রাহিম আলহ ইসলাম যখন তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন তিনি বলেছেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং কার্যনির্বাহী তিনি শ্রেষ্ঠ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 এটা তাদের ইমানকে আরো বাড়িয়ে দিল বৃদ্ধি করে দিল আল্লাহ ইব্রাহিম আলাহালামের সেই মুশ্রিক জাতি যারা চেয়েছিল ইব্রাহিম আলাহামকে ক্ষতিগ্রস্ত করতে তাদের সম্পর্কে কুরআনে বলেছেন আর তারা চেয়েছিল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে কিন্তু আমরা তাদেরকে বেশি ক্ষতিগ্রস্ত করে দিয়েছিলাম আমরা আমাদের আলোচনায় শুরুতে বলেছি ইব্রাহিম আলাহ সাল্লাম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 ইব্রাহিম আলাহাম যে অঞ্চলে বসবাস করতেন আমরা বলেছি সেই অঞ্চলটি ছিল ব্যবিলন এবং ব্যাবিলনের সেই সময়কার পরাক্রমশালী সম্রাট সৈর্য শাসক অত্যাচারী শাসক ছিল নমরুদ ইব্রাহিম আলাহামের এই অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনাটি নমরুদের কানে গিয়ে পৌঁছল সে আগ্রহী হল ইব্রাহিম আলাহাল্লামকে দেখবে নমরুদের লোকেরা তার সামনে ধরে আসলো। নমরুদ ইব্রাহিম আলাহাল্লামের সাথে বিতর্ক শুরু করে দিল ইব্রাহিম আলাহামের রব আল্লাহ সম্পর্কে সেই তর্ক শুরু করে দিল ইব্রাহিম আলস্লাম নমরুদকে বললেন তিনি হচ্ছেন আমার রব তিনি আল্লাহ যিনি জীবন দান করেন এবং আবার জীবনকে নিয়ে নেন তুমি কি এই কাজ করতে পারবে নিজেকে রব দাবি এবং সে বলল হ্যাঁ এই কাজ তো আমিও পারব ইব্রাহিম কিভাবে নমরুদ দুইজন লোককে জেলখানা থেকে বন্দীখানা থেকে নিয়ে আসতে হুকুম করল দুজন লোককে জেলখানা থেকে ধরে নিয়ে আসা হলো। তাদের একজনকে নমরুদ মৃত্যুদণ্ডের আদেশ আর অপরজনকে ছেড়ে দিল তারপর সে বলল দেখো আমি একজনকে জীবন দিলাম আর অপরজনের জীবন ছিনিয়ে নিলাম ইব্রাহিম আলাহ সাল্লাম এই ঘটনা দেখার পর বুঝতে বললেন তার বিতর্কের প্রতিপক্ষ হতে পারে সে দুনিয়ার একজন ক্ষমতাশালী বাদশাহ কিন্তু বুদ্ধির দিক থেকে সে অত্যন্ত নিম্ন প্রকৃতির ইব্রাহিম আলসালাম জীবন দেওয়া এবং মৃত্যু দেওয়া এই অর্থে কখনোই এই ধরনের সংকীর্ণ এবং হাস্যকর অর্থে জীবন দেওয়া বা মৃত্যু দেওয়াকে বুঝাননি ইব্রাহিম আলসালাম জীবন দেওয়া বলতে বুঝিয়েছেন দুনিয়াতে বিদ্যমান প্রত্যেকটি প্রাণীর মধ্যে আল্লাহ সহ যে জীবন দিয়েছেন এবং তাদেরকে মৃত্যু ঘটাচ্ছেন প্রতিদিন প্রতি মুহূর্তে নতুন নতুন অসংখ্য প্রাণী জীবন লাভ করছে এই অলৌকিক বিষয় এই ক্ষমতা এটা একমাত্র আল্লাহর জন্য সংরক্ষিত এবং ইব্রাহিম আলাহাল্লাম এই বিষয়টিকেই বুঝিয়েছেন কিন্তু নমরুদ যখন একটি হাস্যকর বিষয়ের অবতারণা করে একটি ভ্রান্ত যুক্তি বা কুযুক্তি অবতারণা করল ইব্রাহিম আল্লাহ সাল্লাম সেই যুক্তিকে খণ্ডন করার কোনো প্রয়োজনীয়তা অনুভব করলেন না कारण जानी जन विकर्के प्रतिपक्ष सबसमय चाहबासंगिक विषय अवतरणा फादे फिलते जी मूल विषयशन मूल विषयपुक्त मनोज नीम कहीं देल नमरूद एक तुच्छ विषय कूजुक्ति अवतारणा कर तर्क कर बद दिलान एवं भिन्न एक दिखाई नमरूद के आक्रमण कर लें जारोटे प्रस्तुत छा जर जवाब नमरूदा জীবন মৃত্যুর বিষয়টি ইব্রাহিম ইব্রাহিমকে বললেন আল্লা থেকে উদিত করেন এবং সেই সূর্য পশ্চিম দিকে অস্ত যায় কুরআয়টি আল্লাহ সুহামতাল্লা বর্ণনা করেছেন এভাবে إِقَالَ إِبْرَاهِيمُ رَبِّيَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ قَالَ أَنَا أُحْيِي وَأُمِيتُ قَالَ إِبْرَاهِيمُ فَإِنَّ اللَّهَ يَأْتِي بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَأْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الذي كَفَرُوا وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ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 ইব্রাহিম আলাহ সাল্লাম এমন একটা চুক্তি উপস্থাপন করলেন যার কোন জীবন এবং মৃত্যু নিয়ে তার ইলমান ইয়াকিন বা নিশ্চিত জ্ঞান ছিল এই বিষয় নিয়ে ইব্রাহিম আলস্লামের কখনোই দুর্বলতা ছিল না তিনি নিশ্চিতভাবে জানতেন আল্লাহ একমাত্র জীবন দান করেন এবং তিনি সেটাকে ফিরিয়ে নেন কিন্তু ইব্রাহিম আল্লাহাম যে ছিলেন তার ইয়াকিনকে আরো উপরের স্তরে উন্নীত করতে কোন একটা বিষয়ে নিজের চোখে স্বক্ষে বাস্তবে সরাসরি দেখার মাধ্যমে যে অর্জন হয় হয়। এবং সেটাকে আমরা বলি ছিল আইন অর্থাৎ কোন কিছুকে না দেখেও জ্ঞানের মাধ্যমে সেই বিষয়ে দৃঢ় বিশ্বাস এটা ইব্রাহিম আলাহ ইসলামের ছিল কিন্তু তিনি চাইলেন আইন উলিয়াক অর্থাৎ সরাসরি দেখার মাধ্যমে আরো দৃঢ় বিশ্বাস অর্জন করতে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 আল্লাহ বলছেন আর স্মরণ করো ইব্রাহিম বললেন আমার রব আমাকে দেখাও কেমন করে তুমি মৃতকে জীবিত করো বললেন তুমি কি বিশ্বাস করোনা ইব্রাহিম অবশ্যই বিশ্বাস করি কিন্তু এই দেখতে যাইছি যাতে অন্তরে প্রশান্তি লাভ করতে পারি আল্লাহ ইব্রাহিম আলাহামকে চারটি পাখি ধরে নিয়ে আসতে বললেন এবং এরপর আল্লাহ সুহামতাল্লাহর আদেশ অনুসারে ইব্রাহিম আলাহলাম সেই পাখিগুলোকে জবাই করলেন এবং টুকরো টুকরো করে কেটে সেগুলোর গোষ্ঠগুলোকে গুড়ো করে একসাথে এমনভাবে মিশ্রিত করলেন যে একটার অংশ একটা থেকে আর আলাদা করা যাচ্ছিল না এরপর সেই গোষ্ঠের মিশ্রণকে ইব্রাহিম আলা ভাগে ভাগ করলেন এবং চারটি পাহাড়ের চূড়ায় রেখে আসলেন সেগুলোকে চারটি পাহাড়ের চূড়ায় রেখে এসে যখন অবতরণ করলেন তিনি সে পাখিগুলোকে ডাক দিলেন আহ্বান করলেন আল্লাহ সুহাম্মাল্লাহর ইচ্ছায় চারটি পাখি জীবন্ত হয়ে তার দিকে উড়ে চলে আসলো আল্লাহ সুহামতাল্লাহ পুরাণে এই ঘটনাটি সম্পর্কে বলছেন জু জলিম আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল হে আমার রব হে আমার পালন কর্তা আমাকে দেখাও কেমন করে তুমি মৃতকে জীবিত করো আল্লাহ বললেন তুমি কি বিশ্বাস করো তিনি বললেন অবশ্যই বিশ্বাস করি কিন্তু এজন্যই দেখতে চাইছি যাতে অন্তরে প্রশান্তি লাভ করতে পারি আল্লাহ বললেন তাহলে চারটি পাখিকে ধরে নাও পরবর্তীতে সেগুলোকে নিজের নাও এরপর সেগুলোর দেহের এক একটি অংশ বিভিন্ন পাহাড়ের উপর রেখে আস তারপর সেগুলোকে ডাক দাও তোমার নিকট তারা দৌড়ে চলে আসবে আর জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী অতি জ্ঞান সম্পন্ন ইব্রাহিম আল্লাহ সাল্লাম একেবারে তরুণ বয়স থেকে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 এমনকি ব্রাহিম আগুন থেকে অলৌকিকভাবে কিভাবে বের হয়ে আসলেন আল্লাহ তাকে রক্ষা করলেন এই অলৌকিক দৃশ্য দেখার পরও ইব্রাহিম তার সেই আহ্বানের সাড়া দেয়নি শুধুমাত্র একজন ব্যতীত তিনি হচ্ছেন তার ভাতিজা বা ভাতুস্পুত্র লৌত আলাহ ইসলাম শুধুমাত্র তিনি ব্রাহিম আসসাল্লামের আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ পরিমাণ আনলেন আল্লাহ সুমত্লা বলেন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 আল্লাহ সেই ঘটনা সম্পর্কে বলতেন আর তিনি বলেছিলেন আমি তো আমার রবের উদ্দেশ্যে হিজরত করছি দেশ ত্যাগ করছি নিঃসন্দেহে তিনি স্বয়ং মহাশক্তিশালী পরম জ্ঞানী ইব্রাহিম আলুসাল্লাম বেবিলন ফেরে কোথায় যাচ্ছিলেন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 একেবারে কেন্দ্রবিন্দু আস শামের কেন্দ্রবিন্দু এবং সবচেয়ে পবিত্র স্থানটি হচ্ছে জেরুজালে পাইতুল মাকদিসাম সেদিকে ইব্রাহিম আলাহাম যখন আজ শামের ভূমি অতিক্রম করে যাচ্ছিলেন হারান নামে একটি স্থান তিনি অতিক্রম করছিলেন হারানের মানুষরা তারাও মুসিদ ছিল তবে তারা মূর্তি পূজা করত না তারা আকাশের নক্ষত্রে পূজা করত তার পূজা করত এবং তাদের এই ধর্মে আসলে সুনির্দিষ্ট কোন নিয়ম নীতি ছিল না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 অতপর যখন তিনি চন্দ্রকে উদিত হতে দেখলেন তখন বললেন এটাই আমার রব আমরা জানি চাদ এক সময় অস্ত যায় ডুবে যায় কিছুক্ষণের মধ্যে চাদো ডুবে গেল ইব্রাহিম ইসলাম তখন বললেন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 অত্যন্ত উজ্জ্বল হয়ে উদিত হতে দেখলেন তখন বললেন ফল নৌর অশম সিট কল হি হাজব ফল ফল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 তার দিকে আমার চেহারাকে মুতাবজ্জ করছি মুখকে ফিরিয়ে নিচ্ছি যিনি আসমান মন্ডলী এবং জমিনকে সৃষ্টি করেছেন পৃথিবীকে সৃষ্টি করেছেন আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই ইব্রাহিম আলাহাম সমস্ত বাসিন্দাদের সামনে এই কাজটি করছিলেন কিছু মুফাসের তারা এই আয়াতগুলোর ব্যাখ্যায় অনেকে বলেন ইব্রাহিম আলাহ সেই সময় হকের সন্ধানে ছিলেন তিনি হক জানতেন না এবং সেখানে তিনি হারওয়ানের অন্যান্য বাসিন্দাদের মতো তিনিও হকের সন্ধান করছিলেন এবং সর্বশেষে আল্লাহ সুমতাকে পাওয়ার মাধ্যমে আল্লাহর ইবাদত করার মাধ্যমে তার এই হকের শেষ হয়ে আসে তারা বলে যে এর আগে তিনি শুক্র চাঁদ এবং সূর্যের উপাসনা করেছেন অবশেষে ইব্রাহমা ইসলাম যখন সত্য জানতে পারলেন তখন তিনি একনিষ্ঠভাবে আল্লাহবাদ করতে শুরু করলেন কিন্তু বিখ্যাত মুফাসির ইবেন রহম আল্লাহ তিনি দৃঢ়ভাবে এই কথার সাথে ভিন্নমত পোষণ করেছেন তিনি বলেছেন এটা কখনোই সম্ভব নয় এটা কিছুতেই সত্য হতে পারে না আমরা কখনোই এটা আশা করতে পারি না যে আলোচনার একজন শক্তিমান নবী একজন রাসুল তিনি পথভ্রষ্ট হবেন এমন কি তিনি গ্রহ সূর্য চন্দ্রের উপাসনা করবেন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 ইব্রাহিম আল্লাম হার বাসিন্দাদেরকে দাওয়াত দিচ্ছিলেন নিজের জাতি থেকে যখন তিনি বহিষ্কৃত হলেন অত্যাচারের কারণে সেই ঘটনার পরবর্তীতে কাজে যখন নিজের জাতিকে ইব্রাহিম আহ্বান করলেন সেখানে ইব্রাহিম হাররান এসে নক্ষত্রের পূজা শুরু করবেন এটা কিছুতেই সম্ভব হতে পারে না নিজের জাতিকে মূর্তি পূজার ছেড়ে তিনি দাওয়াত দিয়েছেন তাওহিদের দিকে একইভাবে হাররানের বাসিন্দাদেরকেও তিনি দাওয়াত দিয়েছেন তাওহিদের দিকে আল্লাহর দিকে কাজে ইব্রাহিম সত্য জানতেন হারে এসে তিনি সত্যের সন্ধান করেননি এবং এছাড়াও আরও বলেছেন কুরআনের আয়াতটি যেটা এখন আপনাদের সামনে আমি শোনাচ্ছি সেটা হাররানের বাসিন্দাদের ঘটনার আগেই আল্লাহ মহাম্মতাল্লাহ বর্ণনা করেছেন এবং এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যায় যে ইব্রাহিম আসাল্লামকে হারওয়ানের সেই ঘটনার আগেই আল্লাহ মহাম্মতআল্লাহ হকের পথ দেখিয়েছিলেন এবং আল্লাহ মোহাম্মতআল্লাহ সেই আয়াতে বলছেন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 রাজে এত কিছুর আমরা কখনোই বলতে পারি না যে ইব্রাহিম আল্লাম চাঁদ সূর্য বা নক্ষত্রের পূজা করেছেন বা তিনি সেই সময় হকের সন্ধান করছিলেন এগুলো আসলে সঠিক তথ্য নয় নবীরা কিভাবে তার জাতিদের সামনে তাওহিদকে উপস্থাপন করেছেন এবং তার নিজ নিজ জাতিরা তাদের নবীদের সাথে কি ধরনের আচরণ করেছে সেই ঘটনাগুলো আল্লাহ এবং কি তাদের বক্তব্যগুলোকে আলাহ সোহম্মতাল্লাহ কোরআানে সংরক্ষণ করেছেন তবে ইব্রাহিম আল্লামের ক্ষেত্রে আলোসমত এমন একটি শব্দ ব্যবহার করেছেন যেটা একমাত্র ইব্রাহিম জন্য জন্যই আল্লাহ নির্দিষ্ট করেছেন অন্য কোন নবীর ক্ষেত্রে আলহ ব্যবহার করেননি এই শব্দটি হচ্ছে ওয়াহাদ জাহু এই শব্দের অর্থ হচ্ছে বিতর্ক করা যুক্তির সাহায্যে বাদানুবাদ করা ইব্রাহিম আল্লাহ সাল্লাম অবিরাম কন্টিনিউ মানুষের সাথে ইসলাম নিয়ে বাদানুবাদ করেছেন বিতর্ক করেছেন যুক্তি প্রমাণ উপস্থাপন করেছেন তিনি তার নিজের পিতার সাথে ইব্রাহিম বিতর্ক করেছেন তার নিজের জাতির সাথে বিতর্ক করেছেন এবং অত্যাচারী বাদশাহ নমরুদের সাথে বিতর্ক করেছেন এমন কি তিনি হারের বাসিন্দাদের সামনেও যুক্তি প্রমাণের সাহায্যে বাদানুবাদ করেছেন আল্লাহমাত এই বিষয়টি সম্পর্কে কুরআনে বলছেন 129. ولا أخاف ما تشركون به إلا, إلا أن يشاء ربي شيئا وزع ربي كل شيء علما أفلا تتذكرون তার জাতি তার সাথে বাগানুবাদ করল বিতর্ক করল তিনি বললেন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 অথচ তোমরা ভয় করছো না যখন তোমরা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করছো যার জন্য তোমাদের কাছে কোনো সনদ নেই যার জন্য তিনি তোমাদের কাছে কোনো সনদ পাঠাননি দুই দলের মধ্যে কারা নিরাপত্তা সম্পর্কে বেশি যদি তোমরা সত্যি ইব্রাহিম আলসালাম যখন তার নিজের জাতির বিরুদ্ধে একা লড়াই করছেন যুক্তির মাধ্যমে প্রমাণের মাধ্যমে উপস্থাপনা করছেন হককে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 কারণ আল্লাহ রয়েছেন আমার সাথে তোমাদের কোনো সাহায্যকারী নেই ইব্রাহিম আল্লামের এই বক্তব্যের সমর্থনে আল্লাহ কোরআনে বলছেন যারা ইমান আনে এবং নিজেদের ইমানকে সির্কের সাথে মিশ্রিত করে না তাদের জন্যই তো নিরাপত্তা এবং তারাই তো শপথগামী আল্লাহ তার ইমানদার বান্দাদের অন্তরে শান্তি এবং নিরাপত্তা দান করবেন আল্লাহ বদরের যুদ্ধে সেই কঠিন মুহূর্তে সবসময় করেছেন। আল্লাহ সুহামতাল্লাহ তিনি আমাদেরকে বলেছেন তিনি এই ক্ষমতা দিয়েছিলেন ইব্রাহিম যে তিনি তার সম্পূর্ণ জাতির বিরুদ্ধে বিতর্ক করবেন যুক্তি প্রমাণ উপস্থাপন করবেন আল্লাহ সুহামতাল্লাহ ইব্রাহিম আলাহিসামকে দৃঢ়তা দান করেছেন